বাংলা মানবতা সমাধান সাইন্ট আর নোট এলিমিনেটিন এলুমিনটিনো ব্যাপার that God is ইয়াস division রিওরাইফ Islam is prohibited, we understand.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 আসসালামু রাহমতুল্লাহ আমার সুন্দর সুযোগ হয়েছে স্বাগত জানানোর বিশাল পরিসরে উপস্থিত সকল দর্শকদের এই বিশাল গ্রাউন্ডে যেটা মুম্বাইয়ের সবচেয়ে বড় গ্রাউন্ড পাশাপাশি একশো মিলিয়নের বেশি দর্শক যারা পিস টিভি দেখছেন সবাইকে স্বাগতম দশ দিন ব্যাপী এই আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স এবং প্রদর্শনীর শেষ দিনে যা টাইটেল পিস মানবতার সমাধান তেরাত দি আজকের অনুষ্ঠান শুরু করছি কারি শেখ আব্দুল ফত্তাহ আউতি মিশর থেকে এসছেন in yeah. Whoa! Whoa.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 প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহ সর্বশেষ টেস্টাম এটি মানবজাতির জাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্না ধারা বিপদগামীদের পথপ্রদর্শক প্রতি সন্ধিহান আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি ভালো প্রবেশ প্রদান করে এটাই হচ্ছে বিধানের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নারীকে মর্যাদা দেয়নি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 देर संसर्गे परवर्ती अनुष्ठान टीवी पिसल I uh, love Oh! रातर अनुवाद कर अस्ट्रेलियाार भ मोसा सिरटोनिओ আমি নবী মোহাম্মদ সাল্লাহ কবিতা শিখাইনি তার জন্য শোভনীয় নয় এটা তো এক উপদেশ আর স্পষ্ট কোরআ ছাড়া কিছুই না করতে এবং কাফেরদের বিরুদ্ধে অকাঠ দলিল এটা তারা কি দেখে না যে তাদের জন্য সৃষ্টি করেছি আমার হাতের তৈরি জিনিসগুলোর মধ্যে গৃহপালিত পশু আর এখন তারা এগুলোর মালিক আর আমি এগুলোকে তাদের বসীভূত করেছি ফলে এগুলো কতক তাদের বাহন আর কতগুলোকে তারা খায় তাদের জন্য এগুলোতে আছে বহু উপকার আর পানীয় তবু তারা কেন সুক্রিয়া আদায় করে না তারা আল্লাহকে বাদ দিয়ে অনেক ইলা গ্রহণ করেছে এই আশায় যে এগুলো তাকে সাহায্য করবে এগুলো তাদেরকে সাহায্য করতে সক্ষম নয় বরং উল্টো এগুলোর জন্য সদা প্রস্তুত হাজির হয়ে আছে কাজেই তাদের কথা তোমাকে যেন দুঃখ না দেয় প্রকৃতপক্ষে আমি জানি তারা যা গোপন করে আর যা প্রকাশ করে মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি শুক্র বিন্দু হতে আর তারপর সে তোমাদের মাঝে হয়ে গেল সুস্পষ্ট ঝগড়াটে সে সৃষ্টির সাথে আমার তুলনা করে অথচ সে তার নিজের সৃষ্টির ব্যাপারটি ভুলে যায় বলে হাড়গুলোকে কে জীবন্ত করবে যখন তা পচে গলে যাবে বলো তাকে তিনি জীবন্ত করবেন যিনি এগুলোকে প্রথমবার সৃষ্টি করেছেন আর তিনি সবচেয়ে বেশি অবগত যিনি তোমাদের জন্য সবুজ গাছ হতে আগুন তৈরি করেছেন অতপর তোমরা তা থেকে আগুন জ্বালাও যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি কি আবার সেই লোকদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন হ্যাঁ অবশ্যই তা পারবেন তিনি মহা স্রষ্টা সর্বজ্ঞ তার কাজকর্ম কেবল এমন যে যখন কোন কিছুর ইচ্ছা করেন শুধু হুকুম করেন হয়ে যাও আর হয়ে যায় কাজেই পবিত্র ও মহান তিনি যার হাতে সবকিছুর কর্তৃত্ব আর তার কাছে ফিরে আনা হবে মহান আল্লাহর নামে শুরু তিনি অতি দয়ালু অতি ক্ষমাশীল হলো তিনি আল্লাহ এক আল্লাহ স্বয়ং সম্পূর্ণ কাউকে জন্ম দিন নি কেউ তাকে জন্ম আর কোনো কিছুই তার মতো নয় জাকাল শেখ আব্দুল ফত্তা তারুতিকে সুন্দর কেরাতের জন্য এবং এর অনুবাদের জন্য ভাই মুসাকে। আমি স্বাগত জানাই এই সুমাইয়া গ্রাউন্ডের এই বিশাল জনসমাগমকে शेष दिन दस शे, दिन व्यापी आंतर्जा इसलामिक कन्फारे और प्रदर्शन शेष पर्वशालाह लेकिन शुरू करथारीति प्रश्नोत्तर पर्व थी अंशे प्रत्येक बक्त संक्षिप्त मंतब कर इन्सा अल्लाह दस दिन जबत करशेषत आंतर्जा वक्तागण कन्फारे बक्त दिए इनशा अल्लाह সব শেষে দোয়ার মাধ্যমে এই পর্ব শেষ করব দোয়া পড়বেন শায়ক সালাহ আল উদায়ির ইমাম মসজিদানবাবি মদিনা যদিও অনেকেই ডা জাকির নায়কে চেনেন এটা আমার গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে পরিচয় করানো বিশেষ করে যারা তাকে প্রথমবারের মতো দেখছেন পিস টিভিতে যার একশো মিলিয়নের বেশি দর্শক রয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ বদ্রুদ গোজা নদভি আপনারা দেখছেন পিএস টিভি বাংলা Saturday's provide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 So if Jesus Christ, peace be upon him, bed right, for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be wrong. Let's Dr. Jaquiret Sangye Alapkori. Every day, every day, every day, every day, every day, every day, every day, every Peace TV, Bangladesh. Hey, moving on. Allah ke bhai karo. হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে এই মানগার গণ তোমরা হেদায়তের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহর তিনি পূর্ব ও পশ্চিমের মালিক